আহমদুলিল্লা ও সালাত সালাম আল্লা রসুলিল্লাহ আমাবাদ আলোচনা চলতেছিল যে ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বিরাট বৈশিষ্ট্য যে ইসলাম মানুষের স্বাস্থ্য রক্ষার কথা আলোচনা করেছে মানুষের স্বাস্থ্যের সুস্থতা কিভাবে আসতে পারে এ কথাও ইসলামে আলোচিত হয়েছে আর এই স্বাস্থ্যের কথা ভেবেই মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের জন্য এমন জিনিসকে হারাম করেছেন যে জিনিসগুলির মধ্যে আছে যেগুলি খুলে শরীর খারাপ হতে পারে যেগুলি খেলে শরীরের মধ্যে ক্ষতি আসতে পারে তাই আল্লাহ হারাম করে বলছেন আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে এমন পশুর মাংসকে যে পশুকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করা হয়েছে তাও খাওয়া যাবে না হ্যাঁ কেউ যদি খেতে বাধ্য হয় অবস্থায় পৌঁছে যায় এমন জায়গাতে আছে এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে হারাম খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্যের ব্যবস্থা নেই এখন যদি হারাম খাদ্য না খায় তাহলে তার প্রাণ যায় এখন যদি সে হারাম খাদ্য না খায় তাহলে সে মারা যেতে পারে এই অবস্থায় আল্লাহ অনুমতি দিয়েছেন যে নিরুপায় অবস্থায় ততটা পরিমাণ সে খেতে পারে যতটা পরিমাণ খেলে তার প্রাণ বাঁচে তার জান বাঁচে এরকম অবস্থায় যদি সে খায় ফালা ইসমা আলে তাহলে তার কোনো গোনা হবে না ইন আল্লাহ গফুর রাহিম আল্লাহ বড় দয়াবান চরম ক্ষমাশীল এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য যে ইসলাম এমন জিনিস আমাদের জন্য হারাম করেছে যে জিনিসগুলি আমাদের জন্য ক্ষতিকর আমাদের শারীরিক ক্ষতি যার মধ্যে আছে আর ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম স্বাস্থ্যের কথা উল্লেখ করছেন ওম্মদদেরকে শিক্ষা দিছেন স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে সুস্থ কেমন করে থাকতে পারি তাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওহির জ্ঞান দিয়ে ওই আসছে আল্লাহর পক্ষ থেকে কোনো ভুল হয় না যেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ রাবুল আলমীন যা বলেন তা কোনো ভুল হতে পারে না সেই অহির জ্ঞান দিয়ে আল্লাহ নবী বলছেন ইদা সারা বাহাদ মা ফালা ফালাই না ফাফিল যখন তোমরা কেউ পানি পান করবে তখন পানির বর্তনের মধ্যে শ্বাস গ্রহণ করবে না শ্বাস গ্রহণ করার শ্বাস গ্রহণ করবে যখন আমাদের শরীরের ক্ষতি হতে পারে স্বাস্থ্যের দিক লক্ষ্য করে রসুরে করিম সাল্লাম এই কথাটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর শিক্ষা দিয়েছেন আর কথা সভ্যতা কি যখন বাথরুমে যাবে টয়লেটে যখন যাবে পশ্চাপ পায়খানা করবে তখন লজ্জাস্থানকে ডান হাত দিয়ে ধরবে না এই ডান হাতটা এই হাতটা সম্মানিত হাত এই হাত দিয়ে পরিষ্কার জিনিস সম্মানিত জিনিস সুন্দর জিনিস ধরার কথা বলা হয়েছে ডান হাত দিয়ে ডান পায়ে আগে জুতো পরো ডান দিক দিয়ে আগে কাকুই করো মসজিদে ঢুকো ডান পা দিয়ে আগে ঢুকো ইত্যাদি ভালো কাজের জন্য ডান দিক ভালো জিনিসের জন্য ডান দিক ভালো জিনিস খাওয়ার জন্য ডান দিক ডান হাত ভালো জিনিস ধরার জন্য ডান হাত কিন্তু যখন কোন নোংরা অপরিষ্কার জিনিসকে ধরবে তখন এই বাম হাতটা যখন তোমরা বাইথরুমে যাবে বাইতুল খালাতে যখন যাবে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য যখন তোমাদের লজ্জাস্থানকে স্পর্শ করার দরকার হবে তখন বাম হাত দিয়ে ধরবে এটা সভ্যতার কথা যা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলামের নবী মহান মহান সম্রাট নবী সম্রাট মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে বলছেন এবং গবেষণা করে দেখা যায় তাহলে আপনি দেখতে পাবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে চরম শিক্ষা রয়েছে আল্লাহ নবী বলছেন ইদা ওয়ুবাবো দেখ পড়ে যায় কোনো দুধে পড়ে যায় কোনো পানিতে পরে যায় নবী কি বলছেন যে তোমরা ওই মাছিটাকে আরো ভালো করে ডুবাই নাও আপনাকে শুনে অবাক লাগবে যেটা আবার কেমন কথা হচ্ছে মাছিটাকে আবার ডুবাই নেই জিনিস লাগছে কিন্তু না আল্লাহ নবী বলছেন মাছিটাকে আগে ভালো করে ডুবিয়ে নাও তারপরে ফেলে দাও কেন মাছের একটা ডানাতে আরোগ্য থাকে আর আরেকটা ডানাতে রোগ থাকে রোগের জীবাণু থাকে এখন মাছি কি করে যখন গিলাসে পরে তখন ওই ডানাটাকেই ডুবাই দেয় যার মধ্যে রোগের জীবাণু আছে আর যে ডানাটার মধ্যে ওষুধ আছে ওটাকে কিন্তু ডুবাই না তাই আল্লাহ নবী বললেন যে ভালো করে ডুবাই নেবে তাহলে ওষুধ আর ওই রোগ উভয়ের মধ্যে মিশে যাবে আর এই ওষুধ ওই রোগটাকে দূর করে দিবে বিশ্ব নী রাহ সাল্লাহ এই কথা বলে গেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে যখন কোন যান্ত্রিক সাহায্যে কোন মেশিনের সাহায্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে দেখার কোনো ব্যবস্থা ছিল না আজকের মানুষ যুগে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীবাণুকে দেখতে পায় চোখের মধ্যে যন্ত্র দিয়ে অতি শুরু অতি মিহি অতি ক্ষুদ্র জিনিস দেখা যায় কিন্তু যখন আল্লাহর নবী বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগে তখন কিন্তু ওই ক্ষুদ্র জিনিসকে দেখার কোন ব্যবস্থা ছিল না নবী বলেছেন ওহির জ্ঞান দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মাছের মধ্যে ওষুধটাকে ভালো করে ডুবিয়ে দেয় তারপরে তাকে তুলে ফেলে দেয় তারপরে সেই পানি পান করুক ওই দুধ পান করুক যা কিছু খাবার খাক ওদের আর কোনো ক্ষতি হবে না কারণ তার মধ্যে ওষুধ আর রোগ দুটোই ছিল এখন ওই ওষুধ দিয়ে ওই রোগটা দূর করে দিয়েছে আল্লাহ আরো বলেছেন বিশ্ব নীহাম আল্লাহ নবীর কথা কি মহান কথা কি মহান শিক্ষা নবী বলছেন যখন তোমাদের কারও পান পাত্রে কোত্তায় মুখ দিয়ে দিবে কুকুরে চেটে নিবে তখন সেই পান পাত্রটাকে সাত বার ধুবে আর অষ্টম বারে মাটি দিয়ে ডাক্তাররা ডাক্তাররা আজকে আল্লাহর নবীর এই শিক্ষাকে নিয়ে এই কথাটিকে নিয়ে গবেষণা করে প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ নবী যখন মেশিনের মাধ্যমে ক্ষুদ্র জিনিসকে দেখার কোন ব্যবস্থা ছিল না আল্লাহ নবী তখন এই কথা বলে গেছেন যে হ্যাঁ কুত্তায় মুখ দিলে সাতবার ধুতে হবে আর অষ্টম বারে মাটি দিয়ে বাঁচতে হবে কুত্তার মুখে আমরা সবাই জানি। কুত্তা যদি কারো পায়ে দেয় কুত্তা যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে আমাদেরকে কয়েকটা ইঞ্জেকশন গ্রহণ করতে হয় তা না হলে ওই কুত্তার বিষ আমাদের শরীর থেকে যাবে না জীবনের কোনো না কোনো মুহুর্তে ওই কুত্তার বিষ আমার আর আপনার ক্ষতি করবে যদি পিলেটে মুখ দেয় তাহলে ভালো করে ওকে সাতবার ধো আর অষ্টমবারে মাটি দিয়ে মাজো এটা কিসের কথা কিসের শিক্ষা এই শিক্ষা হচ্ছে স্বাস্থ্যের শিক্ষা শারীরিক সুস্থতার শিক্ষা আল্লাহ নবীর এই শিক্ষাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য এবং আমরা শারীরিক দিক দিয়েও সুস্থ থাকতে পারব। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের একটা সুন্দর দিক ইসলামের আরো বৈশিষ্ট্য পাপ অনুপাতে তাকে শাস্তি দিতে হবে এই শাস্তি বিধান আসছে মহান আল্লাহর কাছ থেকে যে যে পরিমাণের পাপ করেছে যার যতটুকু অন্যায় সেই অন্যায় তার এবং তার পাপ অনুযায়ী তার উপরে দণ্ডবিধি কায়েম করো কেন পরিবার সুস্থ থাকবে সমাজ শান্তিতে বসবাস করতে পারবে দেশে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর শিক্ষাকে গ্রহণ করা যায় তাহলে আজকে আমরা যে সমস্যায় ভুগতে আছি আজকে আমরা যে প্রেশানিতে ভুগতে আছি আজকে চারিদিকে তাকিয়ে দেখেন কোথাও শান্তি নেই সমাজে অশান্তি দেশে অশান্তি বিচ্ছেদ একে অপরের সাথে অপরের সাথে মানে দুশ্মনী আদাবাদ শত্রুতা কেন কারণ আমরা ইসলামের শিক্ষাকে গ্রহণ করতে পারিনি এবং পাপের পাপিরা পাপ করেই যাচ্ছে তাদের কোনো শাস্তি হয় না চোর চুরি করেই যাচ্ছে তাদের কোনো শাস্তি হয় না ব্যবচারীরা ব্যবচার করেই যাচ্ছে তাদের কোনো এবং সমাজের মানুষ আজকে চরম পেরেশানিতে ভুগতে আছে কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মাধ্যমে যে মহান শিক্ষা আমাদেরকে দান করেছেন সেই শিক্ষা আমরা গ্রহণ করতে না আল্লাহ রব্বুল আলমিন পাপ রাখার আর এই বিধি যদি পরে আবারও আপনাদের কাছে আসছি ইনশালা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 Decide your choice be sad or be happy. It's your choice Join Dr. Zakir Naik Deghun <laughs> or Dhan na Diktaan Gini Pratishonibar Raat Ahttay Bangaladeeshe Aur Aat Shad Shadtay Bhaaroday Bees TV দর্শকবৃন্দ আলোচনা চলছিল যে যদি আল্লাহর দেওয়া বিধান বা দণ্ড বিধিকে কায়েম করা হয় তাহলে সমাজ দেশ পরিবার এক চরম শান্তিতে বসবাস করবে আজকে আমরা দেখি পানির থেকে রক্তর মান কমে গেছে মানুষ যেখানে সেখানে হত্যা হচ্ছে যে যাকে পারছে সে তাকে হত্যা করছে কারণ কারণ একটাই যে আল্লাহর আইন এবং আল্লাহর বিধি আমরা প্রয়োগ করতে পারতেছি না এই দণ্ডবিধির মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের হিফাজত করছে কয়েকটি জিনিসের জানের হিফাজত করছেন জ্ঞানের হেফাজত করছেন মালের হেফাজত করছেন বংশের হেফাজত করছেন এবং মান সম্মানের হেফাজত করছেন দণ্ডবিধির মাধ্যমে কিভাবে জানের হেফাজত করছেন জানের হেফাজত করছেন এইভাবে যে আল্লাহ তালা মানুষ হত্যা করাকে হারাম ঘোষণা করেছেন সে কথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে জেনে শুনে আপনি একটি ঢালা নিয়ে কাউকে ছিলেন। এই ঢালাটা ভুল কর্মে অন্য কোনো মানুষকে লেগে গেল আপনি কিন্তু চান না যে ওকে আমি মারবো আপনার উদ্দেশ্য কিন্তু এটা না যে তাকে আমি মারব আপনি কোনো গরুকে মারতে গিয়ে বা কোনো কুত্তাকে মারতে গিয়ে আর সেই ঢালাটা গিয়ে কোনো একটা মানুষের মাথায় বা কান গিয়ে লাগছে মানুষটা মারা গেছে এটা হচ্ছে ভুল করে হত্যা এই হত্যার জন্য দুনিয়াতে বিনিময় আছে ওর পরিবারকে যে মারা গেছে তার পরিবারকে আপনি বিনিময় দিয়ে মীমাংসা করতে পারবেন কালকে কিয়মতের মাঠে মহান আল্লাহ রবুল আলমিন এই হত্যা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন না কারণ আপনি ইচ্ছাকৃত ভাবে হত্যা করেননি আল্লাহ বলছেন ইচ্ছাকৃতভাবে যে হত্যা করবে তার শাস্তি হচ্ছে চিরস্থায়ী হতে হবে তাকে জাহান্ন জাহান্নামী সে চিরস্থায়ী হবে চিরদ্দিন থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রাগান্বিত হবে এবং আল্লাহ রব্বুল আলমিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি এগুলি কেন বলছেন আল্লাহ এই বিধান কেন দিয়েছেন আল্লাহ আল্লাহর ভয়ের কথা যদি স্মরণ করে জাহান নামের কথা যদি কেউ স্মরণ করে তাহলে মানুষ মার্ডার করবে না মানুষ হত্যা করবে না আর এরকম বিধান দিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জানের হেফাজত করছেন আমরা কোন এক দেশে থাকি আমরা সে দেশের মানুষদেরকে দেখেছি সেখানে মানুষ নিরাপত্তার সাথে বসবাস করে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোন আশঙ্কা নাই যে যেখানে ইচ্ছা যার যেখানে যাবার দরকার হয় নির্ভয়ের নির্ভয়ে নিজের গাড়ি নিয়ে চলে যায় তার ভয় থাকে না। কারণ একটাই যে সেখানে আল্লাহর আইন প্রয়োগ হয় হত্যার পরিবর্তে হত্যা সেখানে আছে সেখানে শাস্তি পেতেই হবে যদি কেউ ভুল করে এই ব্যবস্থা থাকার কারণে সেখানে যানের হিফাজত হয়েছে কারণ আল্লাহ দিয়েছেন বিধান যানের হিফাজতের জন্যই কেউ কাউকে হত্যা করবে না যদি হত্যা করো তাহলে তোমার হিফাজত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কেশাস বা বিনিময়ের বিধান বিনিময় বিধান কেমন কেশাস কেমন কেশাস হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে শাসক কর্তৃপক্ষ শাসকের পক্ষ থেকে তাকেও হত্যা করার অর্ডার দেওয়া হবে তাকেও হত্যা হতে হবে যদি হত্যার পরিবর্তে হত্যার ব্যবস্থা থাকত। হত্যার পরিবর্তে হত্যা এই আইন চালু থাকত। তাহলে কেউ কাউকে হত্যা করতে উদ্বুদ্ধ হতো না কেউ কাউকে হত্যা করতে পারত না কারণ সে জানতো যে আমি যদি ওকে মারি ওকে যদি আমি হত্যা করি তাহলে আমাকেও হত্যা হতে হবে যেহেতু এই আল্লাহর আইন কায়েম নেই আল্লা এই বিধান প্রয়োগ হয় না তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেখানে আল্লাহ বলছেন হে ইমানদার গণ কেশাসের বিধান তোমাদের উপরে লাগু করা হয়েছে কেশাস কেউ কাউকে মেরেছে ওকে হত্যা করো জবাই করো যে জবাই করছে তাকেও জবাই করা হবে ইসলামের বিধান আল হৌর হৌর আব্দুবিল আব স্বাধীন মানুষের পরিবর্তে স্বাধীন মানুষকে জবাই করা হবে দাসের পরিবর্তে কান চোখের পরিবর্তে চোখ দাঁতের পরিবর্তে যে যে যার দাঁতটা ক্ষতি করবে তারও সেই ক্ষতি করার বিধান দিয়েছে ইসলাম এটা প্রয়োগ করা হলে হত্যা হবে না হে জ্ঞানীগণ আর আসলে যদি আমরা গবেষণা করে দেখি চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারব হত্যার মধ্যেই রয়েছে আমার জীবন আজকে এসব দৃশ্য আমরা দেখি না কিন্তু আমরা দেখেছি সৌদি আরবের মাটিতে আমরা দেখেছি সেখানে হত্যার পরিবর্তন হত্যা হয়েছে যার কারণে হত্যার নাই। মানুষ হত্যা হতে দেখা যায় না বলছেন হত্যার মধ্যে তোমাদের জীবন রয়েছে তোমাদের জীবন রয়েছে কেন লক্ষ লক্ষ মানুষ যখন দেখবে যে এই একটা মানুষকে হত্যা করেছিল আর সেই কারণে তাকেও হত্যা করা হচ্ছে যখন লক্ষ লক্ষ মানুষ এটাকে দেখবে তখন ভয় পাবে আর সে হত্যা করতে উদ্বুদ্ধ হবে না একটি হাদিসের মধ্যে বলছেন ইস্তান তোমরা সাতটি জিনিস থেকে বাঁচো যে সাতটা জিনিস তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে সাতটি জিনিস এমন আছে যা করলে তোমাদেরকে ধ্বংস করে দিবে মারাত্মক ধ্বংস সাধিত হয়ে যাবে এই সাতটি জিনিস থেকে তোমরা বাঁচো আল্লাহ হে আল্লাহ রসুল সেই সাতটি জিনিস কি কি আল্লাহ নবী গুনে বললেন প্রথমে আল ইশরা কবিল্লা সাতটি জিনিসের মধ্যে প্রথম নম্বরের জিনিস হচ্ছে আল্লাহ সাথে শিরিক করা ওয়া দুই নম্বরের জিনিস হচ্ছে জাদু করা মানে সিরিক আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মানত করা মানে সিরিক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে বিপদ মুক্তি কামনা করা মানে সিরিক আল্লাহকে বাদ দিয়ে কারোর কাছে সাহায্য চায়া মানে সিরিক আল্লাহকে বাদ দিয়ে যে কাজগুলা কেউ করতে পারে না যে কাজ কারু করার নেই আল্লাহ ছাড়া যা কারু করার ক্ষমতা নেই এরকম যদি কেউ অন্য কারো কাছে করে তাহলে শিরিখ হয়ে যায় তাই আল্লাহর নবী বললেন শিরিখ হচ্ছে মারাত্মক পাপ এই শিরিখের গোনা আল্লাহ তালা কোনোদিন মাফ করবেন না ইন্সিরা কবি ফেরো মা আল্লাহ তালা শিরিখের গুণা মাফ করবেন না শিরিখ ব্যতীত অন্যান্য গুণা যার জন্য আল্লাহ চাইবেন মাফ করে দেবেন তাই আল্লাহ নবী প্রথম নম্বরে যে পাপটা মানুষকে ধ্বংস করে ছাড়ে সেই পাপের কথা উল্লেখ করে বলছেন আল ইশরা কবিল্লা আল্লার সাথে শিরিক করা মহাপাপ, মহাপড় মারাত্মক পাপ ধ্বংসাত্মক পাপ মানুষকে ধ্বংস করে ছাড়বে দুই নম্বরে জাদু জাদু সম্পর্কে আমরা অনেকে জানি জাদু একটা সত্য জিনিস জাদু দিয়ে কারো ক্ষতি করা হয় জাদু দিয়ে কোনো নারীকে নিজের দিয়ে নিজের প্রতি আকর্ষণ বা আকৃষ্ট করা যায় জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় জাদু ক্ষতি কর কিন্তু জাদু যে করবে সে কাফের জাদু থেকে আমাদেরকে দূরে থাকার বলা হচ্ছে তাই আল্লা নক পাপ যে প্রাণীকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তবে ন্যায় সঙ্গত যদি হত্যা হয় এতে কোনো অসুবিধা হবে না ন্যায় হত্যা কেমন ন্যায় হত্যা কাকে বলে ন্যায়সঙ্গত হত্যা ওই যে এখনই বললাম একটু আগে যে কেউ যদি কাউকে হত্যা করে সেই হত্যার পরিবর্তে যদি হত্যা করা হয় এই হত্যা অন্যায় হত্যা হবে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তবে ন্যায় হলে কোনো অসুবিধা হবে না তারপরে আল্লাহ নবী মোহাম্মদ রসোলা সাল্লাহ্লাম আরো কয়েকটি কথা বলেন এতিমের মালকে ভক্ষণ করা এতিমের মালকে ভক্ষণ করা মারাত্মক পাপ সেটা হচ্ছে এই যে আল্লাহ তালা কেশাসের বিধান দিয়ে আমাদের জানের রক্ষা করেছেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাদিসের মধ্যেও এই জানের রক্ষা করার কথা বলতে গিয়ে এক প্রাণীকে হত্যা করা হত্যা করা যায় মারাত্মক মহাপত করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন চুরির শাস্তির বিধান দিয়ে চোরের হাত কাটা যাবে চোর যদি চুরি করে তার হাত কেটে দাও আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে যদি কোন চোরের হাত কাটা যায় তাহলে অন্য কেউ আর চুরি করতে উদ্বুদ্ধ হবে না চোরের হাত কাটার বিধান যদি প্রয়োগ করা যায় চুরি করার কাজে আর কেউ উদ্বুদ্ধ হবে না তাই আল্লাহ বলছেন। কাসাবা মিনাল্লাহ আজিজুন হাকিম আল্লাহ রব আলিন বলছেন যে চোর পুরুষ হোক কিংবা নারী তাদের হাত কেটে দাও এটা হচ্ছে তাদের পাপের শাস্তি চুরি করার শাস্তি হিসাবে তাদের হাত কেটে দাও এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি আর আল্লাহ আলেমিন আলমিন পরাক্রমশীল এবং সুদক্ষ কারণ আল্লাহ তারা যে বিধান দিয়েছেন এই বিধানগুলি মহান আল্লাহ এবং কৌশলের ভিত্তিতে এবং চোর যদি চুরি করে তাহলে তার হাতকে কেটে দিতে হবে আর তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে অন্যরা কেউ চুরি করে কাজে উদ্বুদ্ধ হবে না তো মহান আল্লাহ রবুল্লা আলমিন এই চুরি করার শাস্তির বিধান দিয়ে আমাদের মালের হেফাজত করছেন আমাদের মাল চুরি হবে না আর এই বিধান প্রয়োগ করার ব্যাপারে। ছোট, বড়, বড় পর্যায়ে, ছোট পর্যায়ের উচ্চ বংশের নিম্ন বংশের এর মধ্যেও কোনো পার্থক্য করা যাবে না চুরি যেই করুক না কেন সেই যত বড় হোক না কেন যত ছোট হোক না কেন যত সম্মানী হোক না কেন যত বড় বংশের হোক না কেন কোন পার্থক্য সূচিত হবে না সবারই হাত কাটা যাবে তাই বখারা শরীফের মধ্যে আসছে বখারি শরীফের মধ্যে আসছে এক গত্ত্রের এক সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে চুরির দায় সুপ্রিম কোর্ট বিচার হয়ে গেছে চুরি করেছে হাত কাটা যাবে সাহাবিদের মাঝে চরম আলোলন শুরু হয়ে গেছে যে সম্ভ্রান্ত ঘরের মহিলা মান সম্মানের ব্যাপার আছে তাই যদি তার হাতটা না কেটে অন্য কোনো একটা শাস্তির ব্যবস্থা করা যায় আল্লাহ নবীকে বলে তাহলে মনে হয় খুব ভালো হয় তাই আল্লাহ নবীর কাছে সুপারিশ করতে হবে কিন্তু কে যাবে সাহস হয় না আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথাটা পেশ করবে কে কারো সাহস হয় না ওসামা বিন জাই আল্লাহ আল্লাহ বলে আমি যাব আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর আল্লাহ নবীকে বলবো তাই আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীকে এই সুপারিশটা করলেন আল্লাহ নবী তার সুপারিশটা সরে বলছেন মিনহদুদিল্লা হে ওসামা তোমার এত বড় সাহস তুমি আল্লাহর আইন পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করতে এসেছো জানো যে পূর্বকার জাতিরা ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়েছে তার উপরে শাস্তি প্রয়োগ করে তাকে চুরি থেকে বিরত রাখার কথা বলত ওন মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যদি মোহাম্মদের বিটি ফাতে মোহাম্মদের বিটি ফাতে মানুষ আর তার বিটিও বড় সম্মানী আমার থেকে সম্ভ্রান্ত বংশের মানুষ কে হতে পারে আমার বংশের বিটি ফাতেমা যদি চুরি করে তাহলে আমি তার হাত ও কেটে দেব চুরি করার ব্যাপারে আর আল্লাহর আইন জারি করার ব্যাপারে বড় অছোটোর মধ্যে কোন পার্থক্য সূচিত করা যাবে না আরে তুমি কার কথা বলছো আমার বেটির থেকে সম্মান এই বেটি আমার ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব এখান থেকেই শেষ করলাম আবারও আসবো ইনশাআ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার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 जकत दान अर्थ पल बैंक छाचल्लिस শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন धारावाहिक दासन किताबी रविवार मंगलवार और शुक्रवार रत दस टाय बांगे और साढ़े नटाय भारत पीस टीवी बांगल्ए